বাংলা মানবতা সমাধান সালাত ওয়সালাম আল্লাহ আশাফিলাম্বিয়া ওয়াসঈদমুসালীন আহমদ আল্লাহ আলহি ওয়াসফাবি আজমাইন সম্মানিত পিস টিভির বাংলা প্রোগ্রামের দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত আজকে আপনাদের সামনে আমরা এলএম এবং আমল সংক্রান্ত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করতে যাচ্ছি আমরা এই বিষয়টি প্রথম পর্বে আলোচনা করেছিলাম একটি হাদিস এই হাদিসটি আসলে রসুল্লা সাল্লি আসাল্লাম জিজ্ঞেস করেছিলেন কে আমার থেকে পাঁচটি বাক্য নেবে এবং আবু হরাই রাজি আল্লাহ তাল্লা আনহু রাজি হয়েছিলেন তিনি ওনার হাত ধরে পাঁচটি বাক্য বলেছিলেন আমরা এর তিনটি বাক্য শুনেছি প্রথম বাক্য ছিল তুমি হারাম থেকে দূরে থাকো সবচেয়ে বড়ো ইবাদৎকারী হবে দ্বিতীয় বাক্য ছিল তুমি যদি আল্লাহ যে রিজিকের ফয়সালা করে দিয়েছেন তোমার ভাগ্যে সেটা সন্তোষ থাক তাহলে তুমি সবচেয়ে বড়ো ধনী হয়ে যাবে আর তিন নম্বর বাক্য ছিল তুমি যদি প্রতি ভালো সদয় আচরণ করো ভালো ব্যবহার করো তাহলে তুমি ভালো মোমিন হয়ে যাবে এখন আমরা চার নম্বর যে বাক্য আছে সেই বাক্যের দিকে যাচ্ছি আর সেটা হচ্ছে ও আহাইব আলী নাসে মা তু হাইব আলী নাসেকা মুসলিমান এটা হচ্ছে চার নম্বর বাক্য এই বাক্য দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করি তারপরে আমরা পাঁচ নম্বর বাক্যে যাব। মানুষের জন্য সেটাকেই পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো আপনারা কয়েকজন একসঙ্গে খেতে বসেছেন যে গোষ্ঠের টুকরাটা আপনার কাছে ভালো লেগেছে ভালো টুকরাটা হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে কাজে অন্যদেরকে অফার করুন নিজে ওই টুকরাটা নেওয়ার আগে আমরা কি তা করি এই জন্য আমরা যখন কোনো জিনিস আমাদের কয়েকজনের ভাগ বটওয়ারা করার প্রশ্ন আসে আসে এমনকি ভাই ভাই যখন জাগা জমি বন্টন করি তখন ভালো একটু ভালো অংশটা মনক ভালো অংশটা কে নেব সবাই সেটা নেওয়ার জন্য এক পাই কারাকারি করা শুরু করে দেয় এক পাই দাঁড়িয়ে থাকি এমনকি তার জন্য ফাইট করা শুরু করে দেয় তাহলে এখানে স্যাক্রিফাইস করা যে আমি যেটাকে ভালো মনে করি আমার কাছে যেটা ভালো লাগে আমার পেতি মনে চায় অন্যদেরও সেরকম পেতি মনে চায় তাদেরকে অগ্রাধিকার দেওয়া এই জন্য কোনো সময় যদি জন বা তিন জন একই প্লেটে খেতে বসেন কোনো কারণে একসঙ্গে খেতে বসি তাইলে অফার করতে হবে অন্যদেরকে নিজে নেওয়ার আগে এই স্যাক্রিফাইস ট্যান্ডেন্সিটা খুবই দরকার মানুষ স্বার্থপর হয়ে যায় নিজে যেটা ভালো তার কাছে লাগে সেটাকেই শুধুমাত্র সবসময় অগ্রাধিকার দেয় নিজেরটা আগে বাকিদেরটা পরে এই মানসিকতা ভালো নয় এই মানসিকতা থাকলে ভালো মুসলিম হতে পারবে না ভালো মুসলিম হতে হলে অন্যরা কি পছন্দ করে তাদের দিকে একটু তাকানো উচিত অন্যকে অগ্রাধিকার দেওয়া উচিত প্রায়োরিটি দেওয়া উচিত এই প্রায়োরিটিটা হচ্ছে ইসার অন্য জন্য নিজেকে কিছু স্যাক্রিফাইস করা আমাদের সমাজে যদি এই প্র্যাকটিস আমরা করতে পারতাম তাহলে আমাদের এত অশান্তি হতো না এত মামলা মোকদ্দমা আমাদেরকে মোকাবিলা করতে হতো না এত মারামারি হানাহানি কুন্দল সমাজে আসতো না আমরা কোরবানি করা শেখা দরকার স্বার্থপরতার সমাজ ভর্তি হয়ে গেছে কিভাবে সমাজ থেকে স্বার্থপরতা উৎখাত করে স্যাক্রিফাইস টেন্ডেন্সি স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি নিয়ে আসা যায় কোরবানির মনোভাব সৃষ্টি হয়ে যায় এটা অত্যন্ত জরুরি আল্লাহতালা যারা কোরবানি করে নিজের কাছে যেটা ভালো লাগে সেটা আরেকজনকে দান করে আল্লাহ তালা তো দেখেন ভালো করে মানুষ যখন নিজের প্রয়োজনটাকে পেছনে রাখে আরেকজনের প্রয়োজনটাকে পূরণ করার জন্য চেষ্টা করে আরেকজনকে ভালো জিনিসটাকে অফার করে আল্লাহ তালা কত খুশি হয়ে যান তার প্রতি আমাদেরকে দেন তো আল্লাহতালা দিয়ে আল্লাহতালা দেখলেন তার দরকার কিন্তু সে নিজে না খেয়ে আরেদনকে দিচ্ছে এই যে স্যাক্রিফাইস করা একটা সুন্দর এক্সাম্পল সাহাবি আব্দুল অমর রাদুমা তিনি একবার অসুস্থ হয়ে পড়লেন খুব অসুখ হলো ওনার মনে চাইল একটু আঙ্গুর খেতে তখন আঙ্গুরের সিজন শেষ হয়ে গেছে নতুন আঙ্গুর কেবল আসা শুরু হয়েছে খুব অ্যাভেইলেবল না দামও একটু বেশি ওনার বিবিকে বললেন এই যে একটু আঙ্গুর খেতে মনে চায় আনতে পারবে কি বিবি এক দেড় হাম খরচ করে একটু আঙ্গুর কিনে আনলেন একটা আঙুরের ছড়া এক থাকা কিনে নিয়ে আসলেন এখন এই আঙ্গুর কিনতে দেখেছে যে যাকে দিয়ে কিনে নিয়ে এসছে এটা নোটিস করেছে দেখেছে একটা মিসকিন লোক একজন ফকির এটা দেখল এখন দেখে তার আঙ্গুর খেতে মনে চায় সে আঙ্গুরের পিছনে পিছনে আব্দুল আবিন অমরাদের দানো বাড়িতে আসলো আর ওই সময় বিবি আঙ্গুরটাকে রেডি করতেছেন যে আবদুল আবিনে অমরকে দেবেন ফকির তখন বললেন যে আমার একটু আঙ্গুর খেতে মনে চায় একটু আঙ্গুর দেবেন কি আমি একজন মিস আমার আঙ্গুর কিনার তো অফিক নাই খুব মনে চেয়েছিল একটু আঙ্গুর খেতে একটু দেবেন আবদুল আবিনে অমর রাদি আল্লাহ বলেন পুরো আঙ্গুরটা তার কাছে দিয়ে আসো আঙ্গুরের পুরো ছড়াটাই তার কাছে পাঠিয়ে দিলেন কিচ্ছু খেলেন না নিজের আপনি চিন্তা করে দেখেন কত বড়ো ত্যাগ এবং করবা তোমার জন্য যেটা পছন্দ কর আরেকজনেরও সেটা পছন্দ হতে পারে তাকে অগ্রাধিকার দেওয়ার মধ্যে এত বড় ফজিলত এত বড় মর্তবা এত বড় মর্যাদা এরপরে আমরা দেখি যে আমাদের জীবনে অনেক পদে পদে মানুষের সঙ্গে লেনদেনে সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক জীবনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক লেনদেন আছে এই সমস্ত লেনদেনের ক্ষেত্রে আমরা যদি এইভাবে আল্লাহ তালাকে খুশি করার জন্য এই আমলই জিন্দিগিটিগুলো বিরাট দিক নিজেদের জীবনে একটু দারাজ দিল হওয়া অন্যকে অগ্রাধিকার দেওয়া অনেক বড় আমল অনেক বড় নেক আমল সেই কথা এই চার নম্বর বাক্যের রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে গুরুত্ব দিয়ে বললেন যে তুমি তোমার জন্য যেটা পছন্দ করো আরেকজনের জন্য সেটাকে পছন্দ করো ভালো জিনিসটা শুধু তোমার দরকার হয় আর কারো দরকার হয় না এরপরে তিনি পাঁচ নম্বর বাক্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন সেটা হলে বললেন যে লা লাহাকাই না তাহাক তুমি তুল কাল তুমি বেশি করে হাসাহাসি করো না তুমি বেশি করে হেসো না বেশি হাসাহাসি, অন্তর্কে মৃত্যু দান করে অন্তরের মধ্যে মৌত নিয়ে আসে মানুষের অন্তর যদি মরে যায় তাহলে মানুষ গাফেল হয়ে যায় কালবন এ অন্তরে আল্লাহর ভয় থাকে না সে অন্তরে গাফলতি চড়াও হয়ে যায় এই জন্য যে সমস্ত কাজ মানুষকে বেশি হাসা হাসিতে নিয়ে যায় হাসি তামার সব বেশি বেশি দেখা ঠিক নয় কোরআনে পাখিকেই বলা হয়েছে ফলে ইয়াদ হাকু কালিলা বলিয়াবু কাছি তারা যেন হাসে অল্প করে আর বেশি করে কান্না করে যেন তারা আল্লাহ কাছে বেশি করে কানতে হবে আর হাসি তামাশার পরিমাণ কমাতে হবে অন্তরের মধ্যে গাফলতি তাতে সবার না হয়ে যায় যে সমস্ত কাজ করলে বেশি হাসাহাসি হয় এবং কোন কোন সময় মানুষ আড্ডা দিতে বসে ঘন্টা পর ঘণ্টা গল্প একটা পরে একটা বলা শুরু করে দিয়েছে আর সবাই এনজয় করছে হাসাহাসি করছে আপনি দেখবেন অনেকগুলো কমেডি অনুষ্ঠান আছে যেগুলো ভিতরে মানুষ ঘণ্টার পর ঘন্টা হাসতে থাকে এইরকম গাফলতির অনুষ্ঠানের আয়োজন করা সেগুলোর অংশ হওয়া এগুলো চর্চা করা মোটেই ঠিক নয় এগুলো অন্তর্কে মেরে ফেলে অন্তরের ইমান একদম মরে যায় তাই বলে একটু হাসা হাসি করা মোটেই যাবে না এমন কোনো নিষেধাজ্ঞা আসেনি একটু হাসলে হারাম হয়ে গেল গুণা হয়ে গেল তা নয় হাসি তামাশা খুব বেশি করো না এতে বেশি অভ্যস্ত হয়েও না এমন প্রোগ্রামের চর্চা বেশি করেই করো না কারণ হচ্ছে বেশি হাসাহাসি করে ফেললে অন্তরগুলো মরে যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ নাসিহা বেশি হাসাহাসি করলে অন্তরে গাফলাতি চলে আসে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এক্ষুনি একটি বিরতিতে যাব বিরতির পরে আবার আপনাদের কাছে একই বিষয়ে আমরা কথা কমপ্লিট করবো ইনশাল্লাহ আকাশের রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ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 जान कत कार्यक्रे ममिन बंदा निजेटी क्ष के इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रात दस टुन सम्प्रचार सकाल साढ़े आठ टाय बांग से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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহরক বিরতির পরে আপনাদের সবাইকে আবার স্বাগতম আমরা যে বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এলম এবং আমল এবং এ বিষয়ে হাদিসের আমরা পঞ্চম বাক্যে এসেছি সর্বশেষ লাইন সেটা হচ্ছে একটি হাদিসের রসুলুল্লাহ সালাম বলেছেন লাহকার তুমি নেক কাজগুলোকে অবহেলা করো না এমনকি ছোটো কাজ হল কোনো নেক কাজকে অবহেলা করো না তোমার ভাইয়ের সঙ্গে দেখা যখন হবে তখন যদি হাসি দেখা করতে পারো এই নেক কাজটাকে তুমি মিস করো না অবহেলা করো না অন্য হাদিসে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন তারপর সোমকা ফিওয়া সদাক তোমার ভাইয়ের সঙ্গে দেখা হলে মুসকি হাসি দিয়ে তাকে ওয়েলকাম করা সুন্দর করে তার সঙ্গে কথা বলা গুমড়ো মুখে দেখা না করা মন বেজার করে না রাখা খুব মুডে না থাকা এটা ওয়েলকামিং ফেইসে থাকা এগুলো তোমার জন্য সদকার সব নিয়ে আসে তাহলে এর মধ্যে ভালো কাজ আছে তাহলে সব হাসি নিষেধ নয় এমনকি হাজি রেওয়াজ আসছে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম এবং সাহাবাই করাম এর আলিম আজমাইন মাঝে মধ্যে বসে বসে যখন ওনারা দিনে কথা শুনতেন ফাঁকে ফাঁকে ওনাদের বিরতি হতো কোনো সময় যখন রেস্ট নিতেন তখন সাহাবায়কেরা মাঝে মধ্যে জাহিলি জমানার কিছু কবিতার কথা আলোচনা করতেন এমন কিছু হাস্যকর বিষয় আছে সেগুলো আলোচনা করতেন ওনারাও হাসতেন রসুল উল্লাহ সাল্লি সালামও হাসতেন কিন্তু তিনি হেসে যখন হাসি দিতেন মুসকি হাসি দিতেন শুধু একটি রেতে আসছে একবার তিনি মুসকি হাসির চেয়ে বেশি হেসেছেন সেটা আরেক প্রসঙ্গে এক হাদিসে রসুল উল্লাহ সাল্লি সালাম বললেন যে যখন সর্বশেষ ব্যক্তিকে আল্লাহ তালা জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে আসবেন কিছু ইমান তার ছিল ইমান তার ছিল কিন্তু আমলের খুব খারাপ অবস্থা ছিল বহুদিন দীর্ঘ সময় জাহান্নামে জলার পরে যখন তাকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসবেন তখন তাকে আল্লাহতালা জান্নাতে যেতে বলবেন যে ঢুকো জান্নাতে তোমার জায়গা বরাদ্দ করা আছে সেখানে চলে যাও এখন এখন সে গিয়ে কি মেরে দেখবে জাননাতে সব সিট তো ফুল হয়ে গেছে এত মানুষ জান্নাতে তার জায়গা কি আর খালি আছে তখন সে ফেরত আসবে যে আল্লাহ জান্নাতে মানুষ ভর্তি হয়ে গেছে কোনো জায়গা তো খালি নেই তখন তিনি বলে যে না জায়গা আছে আরও যাও আবার দেখো তুমি জায়গা পেয়ে যাবে সে আবার গেল। গিয়ে সে একই কথা বলল তখন আল্লাহ আল্লাহতালা তাকে বললেন তুমি মনে করে জায়গা নেই কদ্দূর জায়গা তোমার জানাতে দরকার বলো দুনিয়ার সমান দিলে হবে এমনকি দুনিয়ার সমান যেটা শুধু সমান নয় দশগুণ এক দুনিয়ার দশগুণ পরিমাণ এমন জান্নার তোমাকে আমি দেব এ কথা শুনে সে এমন একটা মন্তব্য করলো সে মনে করলো আল্লাহ তালা বোধ তার সঙ্গে একটু মস্কারি করছেন তিনি বলছেন আল্লাহ আপনি আমার মা বুধ সৃষ্টিকর্তা আপনি বুঝি আমার সঙ্গে মস্কারি করেন এমন একটা অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথাও সে বলে ফেলবে সেই কথাটা বলার সময় রসুল উল্লাহ সাল্লি সাল্লাম হাসিটা খুব জোরে দিলেন একটু মুস্কি হাসির থেকে বেশি হয়ে গেল সাহাবাইকার যিনি হাজির বর্ণনা করছিলেন তিনি বললেন আমি দেখতে পেলাম যে ওনার গোড়ালের দাঁতগুলোও কিছু দেখা যাচ্ছিল তার মানে একটু হাসি বেশি দিয়েছিলেন এরকম দিয়ে এক কেস ঘটেছে যে রসুল উল্লাহ সাল্লিউলাম একটু হাসি দিতে গিয়ে মুস্কি হাসির চেয়ে বেশি দিয়েছেন দিয়ে একটা ওকেশনে কারণ ওই লোকটার মন্তব্য এমন যে আল্লাহ তালা সম্পর্কে সে মন্তব্য করে বসেছে যে আল্লাহ তারা তার সঙ্গে মস্কারি করছেন না কি সেই কথাটা বলতে কি তিনি হাসি দিয়েছিলেন এই জন্য হাসিটা একটু জড়ো হয়েছিল তাহলে আমরা এখান থেকে কী কী আদব শিখলাম যে একদম গুমড়ো মুখে থাকা ঠিক না একজন মুসলিম মুসকি হাসি দেবে তার চেহারা মুসকি হাসির একটা লেগে থাকা একটা ভালো জিনিস এটা সদাকাশ স্বভাব হবে আর হাসা হাসির প্রোগ্রাম করার জন্য এই এইরকম বইও লেখা আছে বাজারে হাসির বই হাসির খোরাক হাসির ঝুড়ি এরকম টাইটেল দিয়ে অনেক বই পুস্তক আছে এইগুলা খুব বেশি পড়া ভালো না অনেক ইনিয়ে বিনিয়ে অনেক অন্যায় কথাবার্তা সেখানে আছে এরপরে বিভিন্ন অনুষ্ঠানে বিশাল বিশাল প্রোগ্রাম করে করে এরকম লম্বা সময় মিলে এরকম হাসির খোরাক জোগানো হয় এগুলোও ঠিক না কিছু কিছুর মাঝে মধ্যে আমাদের একটু রেস্টের জন্য মাঝে মধ্যে আমাদের একটু রিফ্রেশ হওয়ার জন্যে একটু যেভাবে সাহবায় কাম করেছেন রসুল্লাহ সাল্লু আসালাম তাদের সঙ্গে যোগ দিয়েছেন এটা সুন্দর আছে এটা হতে পারে কিন্তু বেশি বাড়াবাড়ি করা ঠিক নয় অন্তর মরে যায় অন্তরকে এমন কথা শোনাতে হবে যে কথা শুনলে অন্তর নরম থাকবে ইমাম আহমেদ মানে হাম্বুল রহমতুল্লাহ আল্লারের কাছে একজন এসে বললেন যে আমাদের অমুখ শেখ সাহেব অমুক ইমাম সাহেব আসেন তিনি ওয়াজ করেন বেশি ভয় দেখাইয়ে ফেলেন আল্লাহ তাল্লাহ সম্পর্কে জাহান নামের কথা বেশি বলেন আমরা তো খুব ভয় পেয়ে যাই তার মানে কিছু অন্য খোর দিলে ভালো হয় এরকমই কিছু আবদার করলেন ইমাম আহমদ আহম রহমতুল্লা আলী জবাব দিলেন তোমাকে যারা জাহার থেকে বেশি ভয় দেখিয়ে তোমাকে বেশি সাবধান করে রাখে ভয় দেখিয়ে সাবধান করে রেখে তোমাকে জাহার থেকে দূরে রাখে রাখার কাজটা অনেক ভালো তোমাকে ভয় না দেখিয়ে তোমাক বরঞ্চ আনন্দ ফুর্তির দিকে টেনে এনে তোমাকে যে জিনিসের ভয় হওয়ার কথা সেই জিনিসের মধ্যে ঢুকিয়ে দেওয়া ফেলে দেওয়া যে তুমি কম ভয়ের কারণে সেই জিনিসের দিকে চলে গেলে তার একটু ভয় দেখিয়ে তোমার অন্তরে ভয় সৃষ্টি করে ভয় রেখে দিয়ে তোমার জীবনকে পরিচালনা করার মধ্যে অনেক ভালো যদিও আমরা জানি যে ইমানটা বাইনাল খাওয়ফিউর রাজা ইমানদার আল্লাহ তালার রহমতের আশা যেমন করে আল্লাহ তালার আদাবের ভয়ও তেমন করে শুধু ভয়ে ইমানদার শুধু ভয়ের মধ্যে থাকে না তার ভিতরে আল্লাহর রহমতের আশাও থাকে কিন্তু আমরা যে কথা আলোচনা করছিলাম হাদিসের শেষের দিকে ইমান এবং এলিম সংক্রান্ত হাদিসের শেষের দিকে সেখানে বলা হচ্ছিল আনন্দ ফুর্তি হাসি ফুর্তি বেশি হাস্যরসে ডুবে থাকা এই প্রোগ্রামগুলো এই পরিকল্পনাটা ভালো নয় আর হাসার ক্ষেত্রে কিছু আদব থাকা দরকার অনেকেই এমন জায়গায় হাসবে যেখানে হাসা ঠিক না যেখানে এমন কথা বলা হলো যে কেউ হাসল না একজন যদি হাসা শুরু করে দেয় এটা একটা বেকফি হয়ে যাবে সিরিয়াস কথার মধ্যে হাসা শুরু করে দিল ঠিক নয় আবার অনেকে অট্ট হাসি দেয় অর্থ হাসি দেওয়াটা সোনাতের খেলাফ খুব বড় করে হাসি দেওয়া এটা ঠিক নয় একটু কন্ট্রোল করা দরকার সব কিছুই কন্ট্রোল করা ভালো হাসি খুব জোরে আসলে একটু কন্ট্রোল করা ভালো কান্না জোরে আসলে সেটা কন্ট্রোল করা ভালো এমনকি কাশি অনেক জোরে আসলো সেটাও কন্ট্রোল করা ভালো হাসি খুব জোরে আসলো একটা সমাবেশের মধ্যে সেটাও কন্ট্রোল করা ভালো এই জন্য সব কিছুই কন্ট্রোল করা ভালো তবে এখানে হাসির কন্ট্রোলের কথা এসেছে যাই হোক আমরা যে মূল কথা আলোচনা শুরু করেছিলাম যে মূল টাইটেলটা সেটা হচ্ছে ইমান এবং আমল ইমান এবং আমলে গুরুত্ব আলোচনা করতে গিয়ে আমরা এনেছিলাম আমাদের মনে রাখা দরকার এই যে আমাদের জীবন পার হয়ে যাচ্ছে ইমান এবং আমলের জন্য সুযোগ এখানেই এই জিন্দিগিতেই রয়েছে এই জিন্দিগি যখন শেষ হয়ে যাবে আরেকটি বার চান্স আমাদের কখনো আসবে না এই আল্লাহ তালা আমল কথা বারে বলেছেন ওকলি মালু ফসাইয়ার আল্লাহ আমল হুম ও রাসুল হুয়ান মেনুন তোমরা আমল করো তোমরা আমল করো আল্লাহ তালা তোমাদের আমল দেখেন আর যখন রসুল্লাহ সাল্লা আলি ইসলাম জীবিত ছিলেন তিনি দেখেছেন মোমেন্ট দেখে অনেকেই আমল না করে শুধুমাত্র দাবি করতে চায় কাজ না করে ক্লেম করতে চায় এটা ইসলামের দৃষ্টিতে ঠিক নয় ইসলামটা হচ্ছে আমলি জিন্দিগি এর জন্য সুরাল কথা আমরা বলেছিলাম যে ইমানের সঙ্গে আমল আমলকে নিয়ে আসা হয়েছে আমল হচ্ছে ইমানের দলিল এবং প্রমাণ ইমান যে আসে তার প্রমাণ হচ্ছে আমল আর আমলটা কী জিনিস আমলটা শুধুমাত্র এবাদত আনুষ্ঠানিক এবাদত নয় সেটা যেমন আমল আবার জীবনের প্রত্যেকটি কাজ কর্মই হচ্ছে আমাদের আমল আমি যখন খাই সেটাও আমল আমি বিশ মিনিট খাই কি না আমলটা সুন্দর করে শুরু হচ্ছে কিনা খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলে কিনা তাহলে সুন্দর মতো সমাপ্ত হলো ডান হাতে খায় নাকি বাম হাতে খাই ইয়া গোলাম সামিল্লা গোলাম তুমি সামনের অংশ থেকে খাও আর পড়ে খাও বিসমিল্লাপুরে না খেলে কি হয় শয়তানি সে ঢুকে পড়ে খাওয়ার মধ্যে তাহলে কত রকমের আমল আমাদের জীবনে আসে চলা ফেরা উঠা বসা প্রত্যেকটি কাজই একটা আমল এখন এই আমলটাকে আমি চাইলে নেক আমল বানাতে পারি আমি চাইলে গুনার আমলের দিকে নিয়ে যেতে পারি আমি চাইলে এটাকে আমার পক্ষে আনতে পারি আমি চাইলে আমলটা আমার বিপক্ষে চলে যাবে শোয়ার মধ্যে আমল রয়েছে এই সোয়াটা নিয়ত যদি হয়ে যায় যে আল্লাহ আমি ঘুমাবো রেস্ট নেওয়ার জন্য একটু একটুখানে আরাম নেওয়ার জন্যে আগামীকালকে আবার আমার কর্তব্য পালন করতে আমি উঠবো এই নিয়ত করে যদি শুই এবং শোয়ার মধ্যে যদি আমি আমলগুলো জারি রাখি শোয়ার আগে কিছু সুন্দর সুন্দর দিকে আধকার দোয়াগুলো পড়ি ডান দিকে ডান হয়ে শুই সুন্দর তরিকায় শুই ঘুম থেকে উঠে আবার সেই দোয়াটা পড়ে যেটা ঘুম থেকে উঠে পড়তে হয় তাহলে আমার ঘুমটা আমল হয়ে গেল। এটা নিক আমলে চলে আসলো আমি কীভাবে আরেকজনের সঙ্গে ব্যবহার করি আচার ব্যবহার করি তা আমল লেনদেন কি কীরকম হয় একটু আগে হাসির কথা আসলো একটা হাসির মধ্যে সব রয়েছে আবার হাসির মধ্যে গুণা হয়ে যেতে পারে একজনকে তিরস্কার করে হাসছি আমি সবার সামনে লজ্জা দিচ্ছি হ্যাঁ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক সময় আমরা হাসি মানুষকে ইনসাল্ট করার জন্য একটা সমাবেশে লজ্জা দেওয়ার জন্য দেখো দেখো কি পরে আসছে কেমন দেখা যায় তাকে এই কথা বলে হা হা করে হেসে দিলাম তাহলে এটা অনেক বড় খারাপ আমল হয়ে গেল। এটা কবিরা গুণা হয়ে যেতে পারে একটা লোকের ইনসাল্ট করা হয়ে গেল অপমান করা হয়ে গেল। তাকে তুচ্ছ তাচ্ছল্য হিসাবে পেশ করা হয়ে গেল আর এই এলেম এবং আমল এই দুটো নিয়ে হাদিসটা রসুল্লাহ সাল আলহাম যখন বললেন কে নেবে আমার থেকে এই হাদিস এই বাক্যগুলো এই যে মানুষকে শিখাতে হবে এবং শিখতে হবে এই হাদিস আমরা সেটাও শিখলাম এই যে আমল করার জন্য আমলগুলো জানার জন্য এলেমের দরকার সেই এলেম শেখাটাকে জীবনে গুরুত্ব দেওয়া দরকার এবং আমরা যারা কিছু এলেম শিখেছি আমরা যারা পিতা মাতার দায়িত্বে আছি আমাদের সন্তান সন্তানি পরিবারের সদস্যদেরকে এলিম শেখানো দরকার যারা এলিম মিস করেছে তাদেরকে শিখানো দরকার রাসুল্লাহ সাল্লা আলাই সালাম যে হাজিজ বলেছেন তিনি শিখানোর জন্য বলেছেন তাই কাজেই এলিম এবং আমল এই দুটো আমাদের জীবনের কর্মসূচি বানিয়ে নিতে হবে আমরা যারা এত ব্যস্ত হয়ে গেছি আমরা কয়েকটা দোকান দেখি আমি আমার যদি ব্যবসায়ী হই আমার চাকরি আছে একটা ফুল টাইম আর একটা পার্ট টাইম এই পরে আমাদেরকে ব্যস্ত করার মতো অনেক কিছু পৃথিবীতে আছে পত্রিকা পড়তে হবে ইন্টারনেটে অনেকক্ষণ বসতে হবে তারপরে টেলিফোন করতে হবে কত ব্যস্ততা আল্লাহ তালাকে ডাকার সময় কোথায় তাহলে এই দুনিয়াবী আমলগুলোকে এক নম্বরে আমরা আল্লাহ তালার তরিকা মতো চালানোর জন্য রসুল উল্লাহ সাল্লি সাল্লামের শরীয়ত মতো জন্য গুণা রাস্তা থেকে হেফাজত করার জন্য দুনিয়াবী কাজগুলোকেও আমরা যেমন আমলের জন্য আমল বানাতে পারি সে লাইনে আমাদের এলএম শিখে আমল তৈরি করা দরকার ঠিক তেমনি আবার আল্লাহ তালার ইবাদতের উদ্দেশ্যে সময় বের করা দুনিয়াবি ঝামেলা কিছু কমিয়ে আল্লাহ তালার মুখী হওয়ার জন্য কিন্তু সময় বের করা এই আমলেরও আমাদের দরকার চাকরি করা অবস্থায় ঘুষ না খেলে সে একটা লোক যদি নিজেকে হালাল তরিকায় রাখে ঠিকমতো ডিউটি পালন করে যে কাজের জন্য আল্লাহ আল্লাহতালা তাকে এই চাকরিতে রিজিক রেখেছেন সে কাজটা করে এবং অন্যায়ভাবে কিছু না করে ঘুষ না খায় মানুষকে কষ্ট না দেয় তাহলে এই চাকরিটা তার জন্য ইবাদত হয়ে যাবে এটা তার একটা আমল হয়ে গেল আর আল্লাহ তালা ওই হাতকে পছন্দ করেন যে হাত রুজি রোজগার করে নিজের হালাল রুজি জোগাড় করে নিয়ে আসে এবং তার উপরে যেন নির্ভরশীল আছে তাদের জন্য রুজি করে নিয়ে আসে তবে আমাদের দুনিয়ার কাজগুলো আমল হয়ে যায় নিহতের উপর নির্ভর করে আর তার পাশাপাশি আমাদেরকে আখ জন্য কিছু এবাদতের আমল তৈরি করার জন্য সময় বরাদ্দ করতে হবে এলএম এবং আমল এই দুটো জিনিস আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন তা হলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব লাফি খোসের শিকার হয়ে যাব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এভাবেই দিনের এলেম শিখার জন্য আগ্রহ পয়দা করুন এবং যা আমরা শিখি শেখার সুযোগ পাই সেগুলোকে আমাদের ছেলেমেয়েদেরকে শেখানো তাদেরকে নিয়ে আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করার জন্য যেন আল্লাহতালা আমাদের দিলের মধ্যে আগ্রহ পায়দা করে দেন তৌফিক দান করেন সেই তামান্না রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি জজাকুম্লাহ তাকুল খায়ের পিস টিভির বাংলা অনুষ্ঠানের দর্শক মণ্ডলী ভাই বোনদেরকে আবার মবার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত فَاتَّوُوا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ আমি আমাদের এই ধর্মের অন্যদের ইসলামের বাণী পাইনি আমি আমি নিয়েছি নেছি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন একটা জাকা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয়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 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই ওয়াই ডি শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান